আবদুল্লাহ হ্রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলয় সাল্লাম মক্কায় সুরা আর নজম করেন অতপর তিনি সাজদাহ করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সাজদাহ করেন বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে তার কপাল পর্যন্ত উঠিয়ে বলল আমার জন্য এ যথেষ্ট আমি পরবর্তীতে দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে